সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক ও শ্রুতিমণ্ডলী আমরা রমাদান এবং সিয়াম শীর্ষক আলোচনা করছিলাম ধারাবাহিক ভাবে সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমরা আপনাদের সামনে রিয়াম এবং এই শিরোনামে আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজকে আলোচনায় উপস্থাপন করছি আমি ডক্টর মুসলিউদ্দিন এবং আমার ডানে রয়েছেন শেখ হারুন হোসেন তারপরে তার পরবর্তীতে রয়েছেন শেখ আমানুল্লাহ মাদানীল আমার সম্মুখে যিনি রয়েছেন বাম পার্শ্বনি হলেন শেখ শহীদ একবার তিনি হলেন শেখ উদ্দিন বিলাল আল মদানি আজকে আমরা জাকাতের উপর আলোচনা করবেন নবী সাল্লাতাম ভালো কাজে বা দান এবং একটি বিশেষ সম্পর্ক রয়েছে এবং সাবে ইনশাল এই দিনে বেশি হবে তো জকাত মানুষের উপর কোন অত্যাচার নয় নির্যাতন নয় তোমিন আগ্নেয়াহিম আলাফ কারাহিম ধনীদের অতিরিক্ত মালটা নিয়ে নেওয়া হবে এবং গরিবের এই ব্যাপারে যদি একটু তাত্ত্বিক আলোচনা করতেন পরিচালক ডক্টর বসুদ্দিন সাহেবকে আলহামদুলিল্লাহ জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ এবং জাকাত আল্লাহ সুহানহমত অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন এই বিষয়ের প্রতি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আল্লাহ সুহায়ন তালা সলাতের যেখানে গুরুত্ব আরোপ করেছেন সাথে সাথেই জাকাতের কথা উল্লেখ করেছেন প্রশ্ন হল জাকাত এটা ইসলামে কেন মৌলিক একটি রোপণ হিসাবে স্থির করল এতে কি কোনো অবিচার আছে আমরা বলবো যে ইসলাম ন্যায় ইনসাফপূর্ণ সর্বকালের জন্য প্রযোজ্য একটি বিধান সেখানে জাকাতকে আল্লাহ ফরজ করেছেন এর মাধ্যমে আল্লাহ রবাহ আলমিন ধনীদের এক শ্রেণীর মানুষ যারা দাদের কাছে সম্পদ থাকবে তাদের সম্পদের মধ্যে আর শ্রেণীর মানুষ যাদের সম্পদ যাদের হক ওদের মধ্যে আল্লাহ দিয়ে দেবেন কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন পরস্পরের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্যই আল্লাহ সুফান ও তালার তার বিধান অনুযায়ী এই সিস্টেমটা করেছেন যে ওই ধনীদের সম্পত্তিতে গরিবদের হক আল্লাহ রবুল্লাহ আলমিন রেখে দিয়েছেন এটা কিন্তু বঞ্চিতদের হক এবং সেটা আল্লাহ রবুল্লাহ আলমিন ওই ধনীদের মধ্যেই দিয়েছে। কাজেই ধনী ও গরিব সকলে মিলেই জগৎ সংসার পরিচালনা করবে পরস্পর পরস্পরের প্রতি মুখাপেক্ষী মুখাপেক্ষিহীন একমাত্র সত্তা যিনি হলেন আল্লাহ আসামত যিনি মুখাপেক্ষী নন অতএব জগৎ সংসারে চলতে গেলে পরস্পরের প্রয়োজনীয়তা আছে এজন্য ইসলাম জাকাতকে অবদারিত একটা বিধান করে দিয়েছে যে যাতে ধনীরা গরিবদের কাছে যান গরিবরাও ধনীদের কাছে আসেন আমরা বলবো জাকাত ইসলামী অর্থনীতির অন্যতম এখানে আসবেন একটি অন্যতম উৎস এ ব্যাপারে উৎসারে খান মাদানে বিশ্বে বিভিন্ন ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে একটা ব্যবস্থাপনা হিসাবে যেন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা রয়েছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা রয়েছে মিশ্রিত অর্থ ব্যবস্থা রয়েছে এবং ইসলামের এই অর্থ ব্যবস্থা রয়েছে একটা করতে না আমাদের সাধারণ দর্শকদের জন্য আলহামদুলিল্লাহ ওসলাত আমরা জানি ইসলাম এমন একটি জীবনাদর্শ যেটি সামাজিক ক্ষেত্রেও এবং সকল ক্ষেত্রে ঠিক তেমনইভাবে অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রেও একটা সুষ্ঠ সুন্দর বিধান রয়েছে যে বিধানের মাধ্যমে কাউকে নির্যাতিত করে রাখবে না আবার কাউকে বহু উপরে তুলে দিবে না মানুষ যদি সে শুধু অর্থ সংগ্রহ করতেই থাকে আর এই অর্থ থেকে যদি কাউকে দেওয়ার কোনো নিয়ম সিস্টেম না থাকে তাহলে দেখা যাবে যে পর্যায়ক্রমে তার মাঝে একটা রূরতা বা তার মাঝে একটা নিষ্ঠুরতা ভাব বা চলে আসবে যে আমি সংগ্রহ করছি কষ্ট করে অর্থ এটা আবার অন্যজনকে কেন দেব আমার কষ্ট করে উপার্জন করছি আমি অর্থ কেন দেবো অন্যজনকে তাই আল্লাহ রাবুল আয়লা মিন अर्थनिक दिख दिएजे जाोचन अवस्था तरह जान अर्थनैतिक एक सहज वच्छलता फिर आसे सूस्टुसुंदर भाई कमपक्षे तरह जीविका जन निर्वाह है यह अल्लाह रबुल आलमीन धनीधर यह सम्पद थे दरिद्रे जन अर्थनैतिक एक व्यवस्था একটা ব্যবস্থা জাকাত ব্যবস্থা আমি শেখ বেলাল কাছে ফেরত আসবো সেটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মূলত সুদের উপর প্রতিষ্ঠিত সুদ ব্যবস্থার উপরে এই যে অর্থ ব্যবস্থাটা সারা বিশ্বে চলছে এটা মানুষের জন্য কতটা কল্যাণ করার সুদ কতটা ক্ষতিকর নিঃসন্দেহে অর্থনীতি বিষয়টা মানুষের অত্যন্ত জরুরি বিষয় আর এই জন্যই মাঠে যে চারটি প্রশ্ন করা হবে বা পাঁচটি কোনো বর্ণায় এসেছে তার দুটি প্রশ্নই কিন্তু থাকবে অর্থনীতিতে মিন ফিম আক্তি কোথা থেকে তুমি উপার্জন করেছিলে কিভাবে ডান হাতে না বাম হাতে কালো টাকা না সাদা টাকা এটা কি অন্যের প্রতি জুলুম করে না এহসান করে এই ব্যাপারে একটা প্রশ্ন হবে ঠিক ভাবে প্রশ্ন হবে অনফাক্ত কোথায় তুমি অর্থটা খরচ করেছিলে বৈধ না অবৈধ হালালে না হারামে এটা কি দিনের জন্যে না দিনকে ধ্বংস করার জন্য এই যে অর্থনীতির ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব এই জন্য মোহামব্বুল্লা আলামিন তো কাউের হাতে ছেড়ে যান নাই নিজেই তার বিধান করে দিয়েছেন পরিপূর্ণ आर आमादे एक मन रखते इसलमी अर्थनीतिर जो मूल चा जार भाव अर्थन चलो जकतरीत धन नीत रसमीबादी संमिश्रणे आज इसलमेर बहिर्भूत जो गुली अर्थन व्यवस्था सम्पूर्ण सूदभित्तिक्तिक सूद केल्लाहुल्लाह रिबाटार्थ ध्वसर এবং জাকাত ব্যবস্থাটাকে আল্লাহ বাড়াবেন এবং আজও এই টেকনোলজির যুগে অর্থনীতি নিয়ে আমার মনে হয় আলিমারা যতটুকু লেখাপড়া করেছেন করোনা হালিস পড়েছেন কিন্তু বাকিরা কিন্তু আজ অর্থনীতির ওপরে যত ডিগ্রি আর যত কিছু এক ডাক্তার বলতেছিলেন ওনার ছেলেকে পড়াতে এক কোটি টাকা খরচ হয়েছে অর্থনীতির উপরে পড়িয়েছেন তাহলে এই পয়সাটা নাকি আসতে ওনার লাগবে মাত্র এক বছর কিন্তু আজ দেখা গেল এত কিছু লেখা পড়া করে ব্যাংকিং ব্যবস্থার এত উন্নয়ন ঘটিয়ে দেখা গেল যখন ধস নামলো ইসলামিক অর্থনীতি ব্যাংকগুলো কিন্তু টিকে গেল কেউ লস না। আর ওটা যে ধ্বংস সেটা কিন্তু এই জন্য আমরা সমাজে বলবো যাদের অর্থ আছে আসুন আপনারা আল্লাহর দেওয়া অর্থ কারণ এখানে মনে রাখতে হবে একটা কথা মনে হয় যাই না আসবে আমাদের যে অর্থের মানে ইসলামী অর্থনীতির মূল একটি কথা মানতে হবে আমাদের সেটা হলো যে অর্থের মূল মালিক কথা আলমিন এবং এখানে আমরা বাজাকে আল্লাহ ধন দিয়েছেন অর্থ তিনি কিন্তু কেয়ারটেকার আজকে আমার হাতে কালকে ওর হাতে কালকে ওর হাতে এটা কিন্তু এই আল্লাহ বলছেন আল্লাহ যে তোমাদের সন্নাথ দিয়েছে সেই সম্পদ থেকে তোমরা দান করো। করোস্তাফি না সাত নম্বর যেখানে তোমাদেরকে খালিফো বানিস আল্লাহ তোমাদেরকে দান করেছে তাহলে ইসলামী অর্থনীতির মূল কথাই হচ্ছে যে এর মালিক মোহামবুল্লাহ আলমিন বল মানে লাগামহীন অধিকার যেটা ধনীকে আরো ধনের পাহাড় গড়িয়ে তুলে দরিদ্র দরিদ্র করে সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসবো ইনশা মানুষ অনেক রাস্তায় চলে কিন্তু যার উপর নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম চলতে বলেছেন তাহাবাগন চলেছেন কি করে ইমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন। পথ ও পাথেও। শুধু পিস্টিভি বাংলায়। দেখুন পথ ও পাথেও শুধু পিস টিভি বাংলায় দেখুন পথ ও পাথেও আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে সে টিভি বাংলায় क्ति व्यतीत कारो बारे ईर्षा नहींपद दान से सम्पद सत्यर पथे कर दृढ़ मनोबल दान कर যাকে আল্লাহ এলম দান করেছেন যে তার দ্বারা করে এবং তার শিক্ষা করে সহিমজানে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 মানুষের ধনলিপসা আছে যে কোনো উপায়ে সে ধন উপার্জনের সুযোগ করে দিতে হবে এবং সেজন্য সুদকে মুক্ত রাখা হয়েছে সুদের মাল সংগ্রহ করে ক্যাপিটাল বা পুঁজি সংগ্রহ করে তার উপর সুদ দিয়ে তারপর ব্যক্তির কোনো ব্যবসা থাকবে না জনগণের সম্পদ সরকার হাতে এ ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন শুধু দর্শক এখানে বিষয়টা হচ্ছে আপনার অত্যন্ত তাত্ত্বিক একটি মতবাদ একদিকে এক মানুষের কাছে পুজি কুকিগত করে রাখছে এবং বিপরীত দিকে অন্য সকল মানুষকে নিঃস্ব করে ফেলছে মানুষের সম্পদ চুষে নিয়ে একদল বিত্তবান হচ্ছে অপরদিকে যারা সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলেছেন তারা এসে বলছেন যে সেখানে মানুষের কোনো মালিকানা থাকবে না এবং সবটাই সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে এই যে তাদের বৈপরীকমূলক যে বক্তব্যটা এখানেই সংঘাত পরিলক্ষিত হচ্ছে ইসলাম এর মধ্যে সমতা বিদান করেছে এবং সাম্য দিয়েছে ইসলাম বলেছে যে সম্পদ এর একচ্ছত্র মালিক আল্লাহ সুহানাহু ওতাল এবং তিনি মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য ভোগ করার অধিকার দেবেন আপনার লক্ষ্য করুন যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন কিন্তু তার সম্পত্তি তার সন্তানদের মধ্যে লিখে দিতে হয় না বিক্রি করতে হয় না রেজিস্ট্রি করতে হয় না এটা অটোমেটিকলি সন্তানরা পেয়ে যায় তার অর্থ কী যে ওর ভোগ করার অধিকার যতক্ষণ ছিল তিনি ভোগ করেছেন তিনি যখন চলে গেছেন তখন আর তার ভোগ করার অধিকার নাই পরবর্তী স্থলা যারা তারা চলে আসতেছে এখানে আমরা একটা চমৎকার দিক দেখতে পাচ্ছি যে ইসলাম যে নীতিটা আমাদের মধ্যে দিয়েছে যে ধনী এবং গরিব মিলে সকলেই আল্লাহর বান্দা এবং সকলেই জন্য সমাজে সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে এবং বলছেন এটা আমার মাল আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ইনফাক করো ব্যয় করো খরচ করো সেটা কুকিগর কুক্ষিগত করে রাখার কোন উপায় নেই আবার থেকে আলোচনা সমাজতান্তর যে অচল সেটা তো রাশিয়ার দিকে দেখলে এবং জুলুম করার সুযোগও দেওয়া তো যারা পুঁজিবাদী তারা অসহায় যারা অসচ্ছল যারা তাদের ধনকে সংগ্রহ করে করে করে তাদের কাছে চুষে খেয়ে খেয়ে তাদের উপর জুলুম তো ইসলামে এই জুলুম করার সুযোগ দেয়নি তাই পুঁজিবাদী হওয়ার সুযোগ নেই কষ্ট করে উপার্জন করে কিন্তু সে নিজে রাখতে পারে না মালিক হতে পারে না যেটা এই বিষয়ের সমাজতান্ত্রিক যে পদ্ধতি সেটা কষ্ট করে উপার্জন করেও সে মালিক হতে পারে না ইসলাম বলছে যে না যে কষ্ট করে উপার্জন করবে সে মালিক তাই ইসলাম তার প্রতি জুলুম নি। বরং তাকে মালিক হওয়ার সুযোগ আসছি আসলে এই যে বলছি জাকাতের একটি সংজ্ঞা এবং ব্যাখ্যা আপনি একটু উপস্থাপন করতেন জাকাত শব্দের শাব্দিক অর্থ হলো যে नमु और जिया बृद्धिरा माले जकत दी माल बृद्धि है यही जकत के जकत बला और जकत जदि तजकिया पवित्र करा परिष्कार माल भर किस मला जमे मयला जिन यपा माल एक जगह जमा थकुक ये चाहिए পবিত্র করবে কি থেকে পবিত্র করবে তাদের মালের ময়লা আবর্জনা থেকে পবিত্র হবে এবং তাদের অন্তর পবিত্র হবে বখালতি থেকে ধনীদের অন্তর কার্প থেকে পবিত্র হবে অনুরূপভাবে গরিবের অন্তর পবিত্র হবে হিংসা বিদেশ থেকে জাকাত পাবে প্রতি জাকাতটা আল্লাপাক বলছেন যে তোমরা যে আল্লাহর সন্তুষ্টি যেন জাকাত দিয়ে থাকো জাকাতে মাল বৃদ্ধি হয় জাকাতে মাল বৃদ্ধি হয় इत तो इसलमी शरियते आधुनिक अर्थनीतर संज्ञाते चमत्कार व्याख्या आख्या मानुष जो जाक देनी लोक जख जकत दे तक जाक टाका गरीबे हाथे चले जाए गरीब लोक टाका पे साथ बजारे जाए किनते कपड़ा क्यों धनीलोकर इंडस्ट्रीजे कपड़ जख से चीनी कलो तो चीनी लोकर फैक्टर चीनी মিল্ক কারখানা প্রোডাকশন বেড়ে গেল মিল্ক কারখানা প্রোডাকশন যখন বেড়ে গেল শ্রমিকদের তখন অভার ডিউটি বেড়ে গেল শ্রমিক অভার ডিউটি করে একবার পেলো আবার জাকাত পেয়ে একবার পেলো আর ওই জাকাতের টাকাটা নিয়ে যে মালটা কিনলোকার ইউরোপিয়ান ব্যাংকে এখন ইসলামিক একটা ব্রাঞ্চ খুলছে সবাই এটা আমাদের আচ্ছা এখানে একটা কথা যেটা জেনাব শেখ আমানুল্লাহ মাদানি হাফিজ চমৎকার কথা বলছিলেন আসলে যে জাকাতের মাধ্যমে যে বৃদ্ধি পায় তার বাস্তব একটা চিত্র কিন্তু তুলে ধরেছেন এবং তিনি একটা কথা বলেছেন যে জাকাত যে তাস্কিয়া থেকে যদি আসে তাহলে তার অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন কারণ জাকাত যখন দিন দিন মানুষ কৃপণ হয় কৃপণতা কিন্তু একটা ব্যাধি এই কৃপণ এই ব্যাধি বা এই রোগ ব্যক্তিকে নিজে ভোগ করা থেকে ও বঞ্চিত করে ও বঞ্চিত করে এজন্য যারা বকিল যারা কৃপন এরা কিন্তু জান্না যাবে না এদের জন্য এই জাকাতের মাধ্যমে আমাদের কাছে আমি জানতে চাবো যে জাকাত কি উপরে ধনির দয়া না এটা দরিদ্রের সেটা হক আরেকটা প্রশ্ন তার করে দেব দরিদ্রের পক্ষ থেকে নয় বরং এটা আল্লাহ সুহানা হতে আল্লাহ পক্ষ থেকে এবং আল্লাহ সুহানা হতে আলাহ দরিদ্রদের প্রতি সহায়তা প্রদর্শন করেই এমন একটা বিধান তৈরি করে দিয়েছেন যেটা ধনীদেরকে विधान पालन करते दरिद्रया प्रदर्शन जी दरिद्रे हक अल्लाह आलमी रेखे आज प्रदान कर दरिद्रतर प्रति सहायता प्रदर्शन कर प्रथम रबुल आलमीन निर्देश অনেকেই থিওরি দিচ্ছে মানুষ অলস হয়ে যাচ্ছে মানুষ অকর্ম হয়ে যাচ্ছে কেউ কেউ তো বলছে দেশের থেকে ফকির টকের সব বন্ধ করে দাও কেননা দেশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং দেশের আমরা যে সমস্ত জাকাত বিতরণের পদ্ধতিগুলি দেখছি এখন দেখা যায় যে অধিকাংশ পাওয়া যাচ্ছে যে জাকাত বিতরণের সিস্টেমগুলি এগুলি যেন অধিকাংশ মানুষদেরকে একটু দেখানোর একটা জাকাত বিতরণের পদ্ধতি শুরু হয়েছে যে আমি একজন মানুষকে জাকাত দিচ্ছি যে একটা ছোট্ট অল্প দামের খুব নর্মাল দুর্ব একেবারে নিম্ন মানের একটা শাড়ি বা একটা লুঙ্গি এগুলি দিয়ে আমরা জাকাত দিচ্ছি আসলে এভাবে কিন্তু জাকাত আল্লাহ রাসুল সালামের সময় দেওয়া হয়নি যে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে বের করে দিব জাকাতের এটা নয় বরং আল্লাহ রসুল সাল্লাহামের সময় জাকাত এভাবেই একজন অসহায় অসচ্ছল মানুষ যেন সে সচ্ছল হতে পারে এই সহযোগিতার জন্যই তাকে জাকাত দেওয়া হবে আমরা দেওয়ার মতো একটা চিন্তা বা আমাদের এই অভ্যাসটা বা নিয়মটা বলা যেতে পারে আমার মনে হয় আপনার যে প্রশ্নটা ছিল এর কিন্তু মীমাংসা আপনার সরিয়ে দিয়ে দিয়েছে ইসলাম বলতেছে যে বড় লোক যারা তাদের করতে পারে উপার্জন ক্ষমতা যারা আছে যে কাজ কাম করে খেটে খুঁটে খেতে পারে তারও জন্য কিন্তু জাকাত নেই মানে যার গায়ে শক্তি আছে এবং উপার্জন করতে পারে তার জন্য কিন্তু জাকাত নেই এবং আরো বলছে আলিয়াদুলিয়া মিনিয়া মিনিয়া ইস্তুফুল একদিক থেকে জাকা দিতে বললো আর থেকে কিন্তু হাত পাত্র মনে পড়ে গেল যে একটা হাদিস্লাম কে আর আমাকে এমন উপদেশ দিন যা করলে আমি আল্লাহর ভালোবাসাও পাবো মানুষের ভালোবাসাও পাবো সেখানে আমার প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি ইসলামে অর্থনীতির মূল ভিত্তি এবং ক্যাপিটাল অর্থনীতি বলি আর সোশিয়াল বা কমিউনিজম অর্থনীতি বলি কোন অর্থনীতি মানুষের জন্য মূলত কল্যাণ বয়ে আনতে পারবে না ভারসাম্য রক্ষা করতে পারবে না বা পারেও নেই মূলত ক্লাস এবং শ্রেণী সেটাকে বৃদ্ধি করেছে ক্লাস শেষ করতে পারেনি ইসলামের জাকাত ব্যবস্থার মাধ্যমে সারা বিশ্ব মানবতার জন্য একটা কল্যাণকর ভারসাম্য এবং একটা ব্যালেন্স ইকোনমিক সিস্টেম বা একটা ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক নীতি নিয়ে এসে নিয়ে আসতে পারে এবং সেটি যদি চর্চা করা হয় সারা বিশ্বের মানুষ এই ধনের যে বৈষম্য আর বন্টনের যে বৈষম্য এই সেটার হাত থেকে মানুষগুলো সারা পৃথিবীর মানুষ বাসতে পারবে কেন কেননা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানুষের জন্য একটা নির্ধারিত বিধান মানুষ একদিকে চিন্তা দিবে আরেক দিকে চিন্তার ঘাটতি ভরে যাবে একদিকের ব্যবস্থাপনা শুরু করবে আরেক দিকের ব্যবস্থাপনা তার ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে এই জন্য মানুষের ভার মানুষের ব্যবস্থাপনা মানুষের জন্য ভার সম্ভব হয়ে আনতে পারে নেই এই আমাদেরকে ফিরে যেতে হবে ইসলামের জাকাত ভিত্তিক যে ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থাপনা সেদিকে সেখানে রয়েছে কল্যাণ আমি আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছে ও সালিনবরাত অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল রায়ন ব্যাংক ছাত্মিং বি এক পাঁচ একটি নম্বর শূন্য এক এক দুই তিন এক শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এআরএাই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান जीनी शुदू आल्लाह उपासना चान्नर सब बड़ नियमत हल्लाबूल आलिमी दर्शन लाभ कुरान आदेशर क्यों चलते काल रात, साढ़े दस टाय बांग्लादेश रसटाय भारत पीस टी बांगल्